মোরা দেশে বাস করি বাস করি মোরা অশান্তির দেশে বাস করি মোরা পরাধীনতার হাতে বন্দী হয়ে যাচ্ছে তো বলতে গেলেই দেখি ধরে নিয়ে যায় পরিবারের তখন কি হবে সত্য কথা যদি বলতে হয় তবে জীবনের ভয় করে কি লাভ আছে ইমানদারেরা সর্বযুগেই দেখো আওয়াজ দিয়ে কামিয়াবি হয়েছে সত্য কথা যদি বলতে হয় তবে জীবনের ভয় করে কি লাভ আছে ইমানদারের আজ দিয়ে হয়েছে। আজ হকের আওয়াজটা দুর্বল হয়ে গেছে সত্য বলার কেউ নাই তাই অশান্তি দিনে দিনে বাড়ছে অশান্তি দিনে দিনে বাড়ছে মোরা অসহায় দেশে বাস করি দেশে মোরা হাতে টাকা মেরে প্রাসীনতার আজ বয়স বেড়েছে তবুও স্বাধীন হতে পারেনি জনগণের নাকি ভাগ্য খুলেছে তবু দুর্ভাগ্য জাতি সুখ দেখেনি স্বাধীনতার জাতি সুখ দেখেনি আজ সালাম রফিক বরকত জব্বার কেঁদে কেটে মোড়ে দেখে জনগণের দুর্ভাগ্য দেখে জনগণের দুর্ভাগ্য মোরা সেই দেশে চরচরটা ভরে গেছে চলে শুধু যাদেরকে রক্ষক ভেবে দেশের দায়িত্ব অর্পণ করা হয় তারাই তো দেখি টাকার ভাবে কক্ষুক সে যে বসে রায় যাদেরকে রক্ষক ভেবে দেশের দায়িত্ব অর্পণ করা হয় তারাই তো দেখি টাকার অভাবে সে যে বসে রয় উন্নতি নেই কোনো অবনতির দিকে গিয়ে যাচ্ছে দেশ পড়ে মূর তাদের হাতে পড়ে মূরক্ষনে তাদের হাতে মোরা অসহায় দেশে বাস করি অশান্তির দেশে বাস করি মোরা পরাধীনতার হাতে বন্দী হয়ে ধুকে ধুকে শুধু মরি মোরা অসহায় দেশে বাস করি অশান্তির দেশে বাস করি पर हाथी बंदी हुए धुके धुके शुद्मरी धुके धुके शुदुमरी